আর তার ঠিক পরের সুরা সুরাহমাজাতে আল্লাহ মানুষের জন্য সবচেয়ে বড় ক্ষতিগুলোর মধ্যে অন্যতম কিছু ক্ষতির কথা বলেছেন সুরাহমাজা শুরু হয়েছে ওয়াইল শব্দটি ব্যবহার করে যার মানে অভিশাপ আরবিতে ওয়াইল শব্দটি এসেছে ওয়াই থেকে যা ব্যবহার করা হয় দুটি পরিস্থিতিতে প্রথমটি হলো যিনি বলছেন তিনি যাকে বলছেন তার উপর প্রচন্ডভাবে বিরক্ত এবং হত। আর দ্বিতীয়টি হল কোনো কিছু চিরজীবনের জন্য হারিয়ে অনুশোচনা করা বোঝাতে এই সুরাতে দুটো অর্থেই ওয়েল শব্দটি ব্যবহৃত হয়েছে অর্থাৎ যাদের কথা বলা হচ্ছে তাদের উপর আল্লাহ তো প্রচণ্ড নই তারা নিজেরাও চূড়ান্ত সব হারিয়ে পরে অনুতাপ করবে এবং তখন আর তাদের ফিরে আসার সুযোগ থাকবে না এরপর যে দুটো শব্দ এই আয়াতে এসেছে হুমাজা আর লুমাজাহ হুম আর লুমাজার অর্থ নিয়ে বিভিন্ন আলেম ভিন্ন মত দিয়েছেন একদল মনে করেন এ দুটি একই অর্থ বহনকারী দুটি শব্দ যা সেই সকল মানুষকে বোঝায় যারা অন্যের সম্পর্কে খারাপ কথা বলে বেড়ায় আরেক দল বলেন এ দুটি ভিন্ন অর্থবহনকারী দুটি শব্দ হোমা হলো সেই ব্যক্তি যে অন্যকে আকারে ইঙ্গিতে অপমান করে থাকে আর লুমাজাহ হচ্ছে সেই ব্যক্তি যে সরাসরি কথার মাধ্যমে মানুষকে অপমান করার চেষ্টা করে সেটা সামনাসামনি হতে পারে আবার হতে পারে গিবত করে বা পেছনে কথা বলে এমনি আব্বাস রদিয়ালাহ আনহু বলেছেন হোমাজাহ হচ্ছে কারো সম্পর্কে তাদের পেছনে খারাপ কিছু বলা আর লোমাজাহ হচ্ছে তাদের সামনেই তাদের সম্পর্কে খারাপ কিছু বলা অর্থাৎ হোমা করা হয় গোপনে আর লুমাজাহ করা হয় জনসম্মুখে মোট কথা মুফেসেরগণ এ দুটি শব্দের অর্থ করতে গিয়ে কিছুটা ভিন্ন মত দিয়েছেন এই সুরাতে এই দুটি শব্দ এমন ব্যাকরণিক গঠনে এসেছে যা দ্বারা বোঝানো হয়েছে এই দুটি কাজ খুবই ঘন ঘন হয়ে থাকে মানে আল্লাহ যাদের কথা বলছেন তারা এই কাজগুলো বারবার করে থাকেন এবং অনেকটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্যে পরিণত হয় মুফাস্সেররা এই হুমাজা আর লুমাজার অর্থ থেকে লম্বা এক লিস্ট তৈরি করেছেন আমাদের জানার জন্যে যে কি কি কাজ হুমাজা আর লুমাজার ভেতর পরে এর মধ্যে কয়েকটি হল এক ঘন ঘন দোষারোপ করা এবং সবসময় অন্যের দোষ খোঁজা দুই বিদ্রুপ করা বা ছলে অপমান করা যাকে ইংরেজিতে বলে সার্কাসম তিন অন্যকে ব্যঙ্গাত্মক নামে ডাকা এবং এমন কোনো নামে ডাকা যা সে পছন্দ করছে না চার মুখে ভালো কথা বললেও চোখের ইশারায় বা অঙ্গভঙ্গি বা গলার স্বরে অপমানজনক ইঙ্গিত করা পাঁচ কারো পেছনে তাদের সম্পর্কে এমন কিছু বলা যা তারা পছন্দ করবে না যাকে আমরা বলে থাকি গিবত করা এই কাজগুলো করা হতে পারে খুবই সুচিন্তিতভাবে কারো মনের জোর বা মনোবল ভেঙে দেবার জন্য আবার হতে পারে কোন চিন্তাভাবনা ছাড়াই শুধুমাত্র দুষ্টমি করার উদ্দেশ্যে আর লোমাজা হবার কথা বলেছেন এখানে কিছু বিষয় রয়েছে ভেবে দেখার জন্য আমরা অনেক সময় মনে করি বন্ধু বন্ধুকে ঠাট্টাচ্ছলে অপমান করা বা কোনো অপমানজনক নামে ডাকা দোষের কিছু না কিন্তু খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু আসলে করাই হয় কাছের মানুষের সাথেই আমরা কেউই অপরিচিত কাউকে দুষ্টুমি করে কোনো নাম দেই না বা ঠাট্টাচ্ছলে অপমানও করি না দ্বিতীয় বিষয় कमेडी और स्टैंडअप कमेडी एनप्रिय एक विषय ये मूलत कारो जतियता कथा बार धरण उच्चारण संस्कृति खबर दबार चेहरा कपड़चपड़ हासिर हिसेबन एनोदन की हुमाजा और लुमजार पर्या पड़े कि नाता चिंता करूब सहजे बेनिफिट अब डाउट दीते যদি দেখি কোন মুসলিম ভাই আপাত দৃষ্টিতে অপ্রীতিকর কোন কাজ করছে আমাদের মাথায় কোন ধরনের চিন্তা আসে আমরা চিন্তা করলে দেখব সেই অপ্রীতিকর কাজ করার সম্ভাব্য কোনো ভালো বা যুক্তিসঙ্গত কারণ অবশ্যই পাওয়া যাবে যেমন আপনার সাথে প্রতিদিন মসজিদে আসা যাওয়া করা ভাইটি রমজান মাসে রোজা না রাখার একটা কারণ হতে পারে ডাক্তারের নিষেধ চতুর্থ পয়েন্ট কারো পেছনে খারাপ কথা বলাটা সম্পর্কে আমরা সবাই জানি একে বলা হয় গীবত করা আল্লাহ করাকে তুলনা করেছেন একটি ভয়ঙ্কর শিউরে ওঠার মতো একটি বিষয়ের সাথে। নিজের মৃত ভাইয়ের শরীর থেকে মাংস খাওয়ার সাথে আমরা অনেক সময় এই ভয়ঙ্কর অপরাধগুলোর মধ্যে একটিকে না জেনে বৈধতা দেওয়ার চেষ্টা করি এ বলে আমি তো তার সম্পর্কে তা বলছি তা সবই সত্য আমি তো মিথ্যা বলছি না আবু হুরাইরা হ্রদ আল্লাহ বর্ণিত একটি হাদিসে রসুল সোলাল্লাহ আলহ্লাম স্পষ্ট করে বলেছেন কারও পেছনে অপছন্দনীয় সত্য কথা বলাটাই হল গিবৎ আবার অনেক সময় কারো সম্পর্কে কথা বলতে যে আমরা বলি আর বললাম না বললে গিবৎ করা হয়ে যাবে এই ধরনের কথার মাধ্যমে কিন্তু আমরা বুঝিয়েই দিলাম যা বলতে চাচ্ছিলাম তা ভালো কোনো কথা নয় এবং যার সম্পর্কে কথাটা বললাম উনিও কিন্তু এটা পছন্দ করবেন না রসুল উল্লাহ সাল আলহি ওসাল্লামের গিবতের সংজ্ঞা অনুযায়ী এটাও কিন্তু গীবতের পর্যায় পড়ছে ইসলামে অত্যাচারিত বা মবলুম ব্যক্তির অভিশাপকে ভয়ঙ্কর বলা হয়েছে তার বলেছেন ফেরেশ তাদের অভিশাপকে চিন্তা করে দেখুন হুমাজা এবং লোমাজার ক্ষেত্রে যখন স্বয়ং আল্লাহ তার অভিশাপ দিচ্ছেন সেটা কতটা ভয়ঙ্কর একটি বিষয় অনেক অলামার মতে সুরাহ হুমাজাতে আল্লাহর অভিশাপ প্রাপ্তদের জন্য জাহান নামের ভয়ঙ্করতম বর্ণনা রয়েছে ষষ্ঠ আয়াতে আল্লাহ এই সকল ক্ষতির ভেতরে থাকা মানুষদের শাস্তির কথা বলতে নার উল্লহ ব্যবহার করেছেন নার এবং আল্লাহ নামটি মিলে হয় নার্ল্লহ যেখানে মানে আগুন আগুনের পাশে আল্লাহ তার নাম বলেছেন মানুষেরা আগুন জ্বালিয়ে দিলে সেটা কতই না ভয়ঙ্কর হয়ে ওঠে তাহলে স্বয়ং আগুনকে এবং মানুষকে যিনি বানিয়েছেন তিনি যে আগুন জ্বালিয়ে দেবেন তা কতটা ভয়ঙ্কর হবে তা বলার অপেক্ষা রাখে না আল্লাহ যেন সে আগুনের শাস্তি থেকে আমাদের সকলকে রক্ষা করেন